বাংলা মানবতা সমাধান আসসালামক রহমতুল আলহামদুলিল্লাতাম তোনরীসির ফরুন রাহুল সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসালের উপর সাল্ল আলাইহাল্লাম আমরা মানুষের আমলের বিষয়ে বেশ কিছু আমলের গুরুত্ব বর্ণনা করতে চাচ্ছি যে বিষয়গুলির উপরে দর্শক মণ্ডলী গুরুত্ব দিলে কোন আমল করলে কি নেকি পাওয়া যাবে কীভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে কীভাবে ইবাদত করে আল্লাহকে সহজেই খুশি করা যাবে এই বিষয়ে আমরা এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা বিষয়টি ফাজাইলা আমাল হিসাবে উল্লেখ করব। এরপরে একটার পর একটা আমরা পেশ করব কোন কোন আমলগুলি মানুষ করলে জান্নাত পাবে এবং সহজেই পাবে তার একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখন আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এল বিদ্ আল্লাহ তালা এই মর্মে বলেন ফলাম আলাহ ইহ্লা হে মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আপনি এই ব্যাপারে জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আল্লাহ আল্লাহতালাহ আমাদের নবীকে এই জ্ঞান অর্জন করতে বলছেন এই কথা সারা পৃথিবীর মানুষকেই আল্লাহতালা বললেন যে তোমরা আগে আল্লাহকে জানো আল্লাহর কাছে যদি কিছু পেতে চাও তার কাছে যদি কিছু বলতে চাও এই জন্যই এমাম বোখারি রেহমুল্লাহ তার বোখারি গ্রন্থে এইভাবে অধ্যায় উল্লেখ করেছেন আলেম কাবুল কওয়াল আমালে কথা এবং কর্মের পূর্বে বিদ্বে कथा एवं कर्म पूर्व जो विद्या कथाओ सठीक होना कर्म सठी होना आल्ला वाक्य फिर एर पर पिछले क्षमा चान क्षमा चाहते हम आल्ला क्षमा करें एक जानते तो आबुहर तला सल्लाह आल वालम যে আই রাজুলিন আও আদনাবাদাম্বানবাদ ব্যক্তি যদি কোন পাপ করে অতপর বলে আল্লাহ আমি অন্যায় করেছি তুমি আমাকে মাফ করোয়াকুল ও রব্বালা তখন আল্লাহ তালা বলেন আ আলেমা আবদি আমার বান্দা কি জানে যে আল্লাহ রব্বন তার একজন প্রতিপালক রয়েছেন যিনি তাকে ক্ষমা করতে পারেন যিনি তাকে শাস্তি দিতে পারেন এক ফেরু হো এক শাস্তি দিতে পারেন ক্ষমা করতে পারেন এটা কি ও জানে যদি জেনে শুনে এটা বলে তো গাফার তোলে আব্দি আমার দাসকে ক্ষমা করে দিলাম রাসুল সাল্লাসাল্লাম বলেন তুমা মাকাথা তারপরে এই লোকটা কিছুদিন থাকলো ফাদ নবাদ আমার পরে কোনো পাপ করে বসলো পাপ করার পরে বলল। রব্বি আজনাব্দ প্রতিপালক আমি পাপ করেছি তখন তার প্রতিপালক বলেন যে আব্দি। আমার দাস কি জানে। তার একজন প্রতিপালক রয়েছেন এক হজহু ও এক ফেরুল্লাহ যিনি তাকে শাস্তি দিতে পারেন যিনি তাকে ক্ষমা করতে পারেন কাতগাফারত যদি এটা জেনে শুনে ক্ষমা চাই তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম আল্লাহ নবী বলছেন তোমার তারপরও কিছুদিন এভাবে থাকলো ফাদনাবা আদনাবাদ্বান কোন পাপ করে বসলো। পাপ করার পরে বলল রাব্বি আদনাব আমি পাপ করেছি তখন আল্লাহ বলেন আহ আলেম আব্দি আমার দাস কি জানে আর নাহ্লা রাব্বন তার একজন প্রতিপালক রয়েছেন যিনি তাকে শাস্তি দিতে পারেন যিনি তাকে ক্ষমা করতে পারেন কাত গাফর তোলে আব্দি তাহলে আমি আমার দাসকে ক্ষমা করে দিলাম सेने से का क्षम चाहिए क्षमा सम्मानित दर्शक मंडल बखारि मुस्लिम जो देखा चाटा एल बुझा मुहम्मद उन्नीस अत आये अल्लाह तलाम्ला আপনি এই জ্ঞান অর্জন করুন যে আল্লা ব্যতীত কোনো মাহবুদ নাই তাহলে আল্লাহ আছেন এটা আগে জেনে নিন পস্তাক ফির দাম তারপর আপনার পাপের জন্য ক্ষমা চান আমরা অত্রয়াতের অধীনে যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে মানুষকে আগে জানতে হবে যে আল্লাহ আছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন এইভাবে যদি মানুষ জেনে শুনে আল্লাহর দরবারে ক্ষমা চায় অনুতপ্ত হয়ে তাহলে ক্ষমা হবে আল্লাহ অন্যত্র বলেন্লাম আপনি বলুন অন্ধ ব্যক্তি আর চক্ষুওয়ালা ব্যক্তি কি সমান কেন তোমরা চিন্তা ভাবনা করো আল্লাহ তাল্লা অত্র আয়াতে বলছেন যে অন্ধ ব্যক্তি হচ্ছে মূর্খ ব্যক্তি আর চক্ষুওয়ালা ব্যক্তি হচ্ছে শিক্ষিত ব্যক্তি ব্যক্তিওয়ালা ব্যক্তি আর মূর্খ ব্যক্তি দুইজন সমান হতে পারে না এই কথা আল্লাহ আল্লাহতালাই বলছেন আর একমাত্র যারা শিক্ষিত মানুষ তারাই চিন্তা ভাবনা করতে পারে যে আল্লাহতালা কেন মানুষ সৃষ্টি করলেন আল্লাহ আল্লাহতালা নিজের সত্তা জানতে বলছেন মানুষকে বুঝতে বলছেন মানুষকে জাতি করে তার সত্তা জেনে শুনে তার কাছে ক্ষমা চায় থেকে অবশ্যই এগুলো এলমি ব্যাপার তার একজন জানা মানুসি আল্লাহ আল্লাহতালাকে চিনতে পারে চিনতে ভাবনা করতে পারে আবহাওয়ার তালাহ বলেন রাসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ইল এলম বিদ্য উঠে যাবে পুরুষ কমে যাবে অত্র হাদিসে আল্লাহর নবী বলছেন যে বিদ্যে উঠে যাবে অন্য এক বর্ণনে তিনি বলছেন যে ওন জাহাল মূর্খতা বর্ষণ হবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা তো দেখছি যে বিদ্যা বেড়ে চলেছে আমাদের চোখের সামনে তো দেখছি যে বিশ বছর আগে যত শিক্ষিত মানুষ ছিল এখন তার চেয়ে অনেক বেশি তাহলে কি আল্লাহ রসুল ভুল কথা বলেছেন নজ্লা আল্লাহ রসুল ভুল বলেননি আমরা যেটাকে বিদ্যা বলছি মূলত সেটা বিদ্যা নয় যেই বিদ্যা চিন্তা ভাবনা করতে পারে যে বিদ্যা আল্লাহর সত্তাকে খুঁজে বের করতে পারে যে বিদ্যায় জাহান্নকে ভয় করতে পারে যে বিদ্যায় প্রতি আগ্রহী হয় অন্য এক আল্লাহ আল্লাহালা বলেন হেনবি আপনি বলুন যারা লেখাপড়া জানে আর যারা লেখাপড়া জানে না তারা কি সমান আল্লাহ বলতে চাইলেন না কখনো নহে শিক্ষিত আর অশিক্ষিত দুজন সমান নয় এং নামাধাক্কা রুল আলবাব নিশ্চয় যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে সম্মানিত দর্শক আল্লাহ আল্লাহতালা বলছেন শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে अच्छा बोलून तो, तो प्राई बोल तो प्राय मानुष टखनुर नीचे कपड़ पैंट पायजामा लुंगी परिधान कर आल्ला नबी बोले विचार माठे तीन श्रेणी मानुषर सा कथा बोलें ना तर एक श्रेणी मानस हाँ टुरचे कपड़ परिधान कर सब समय पढ़ी हमारा कि शिक्षित मान भलोमंद तो, तो बुझते ना এদেশের প্রায় নারী শতকরানব্বই জন পঞ্চানব্বই জন দায়ুষ কে আল কিরফিয়া খাবাসা যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুষ যার মেয়ে ইসলামিক পোশাক পরে স্কুল কলেজে যায় না যার স্ত্রী ইসলামী পোশাক পরে থাকে না সাধারণত আমরা ইসলামী পোশাক বলতে বুঝি যা দিয়ে শরীর ঢাকা যায় শরীরের উঁচু নিচু অঙ্গ বুঝা যায় না ইসলামী পোশাক বলে বুঝে থাকি আমরা বলতে পারি যে নারীদের জন্য সালো আর কামিজ মেক্সি চাদর কেউ যদি শাড়ি পরে তাহলে তাকে দুই ছটের ব্লাউজ পরতে হবে যার হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কমরে নিচে চলে যাবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশা আল্লাহ বিরতির পরে এই বিষয়ে আপনাদের সাথে কথা হবে আল্লাহ আমাদের প্রতি দয়া করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহ নির্দেশ গ্রন্থ যে কতটা হচ্ছে াহিম আর উপস্থাপনায় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআন কাহিনী পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আপনারা অপেক্ষায় বসে আছেন এই আমরা আপনাদের আদায় করি আল্লাহ আপনাদের দান আমরা বলছিলাম যে আল্লাহ বললেন উলুল নিশ্চয় শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে তো আমরা যারা নারী সমাজ এইসব নগ্ন পোশাক পরে চলছি তো আমরা কি এটা ভালো করছি शिक्षित नईदेश ग्रहण कर नबी तीन श्रेणी मानूष जाननाते जाना तरह एक श्रेणी मानस हर रजार नेशाए पुरुषर बेषधारी नारी जरा पुरुषर बेषधारी नारी तारा जाननाते जाना आल्लाह तला অকার না ফি বইতে কুন রাজনা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনে দিয়ে চলতো সেইভাবে তোমরা চলো না আল্লাহরা নাকচ করেছেন তো আমরা তো এভাবে চলছি আমরা যারা নারী নির্দ্বিধাই এভাবে চলছি তাহলে কি আমরা শিক্ষিতা নই শিক্ষিতা হলে তো উপদেশ গ্রহণ করব। বিষয়টি আমরা আসলে বুঝার জন্য পেশ করছি আল্লাহ রাসুল তো বললেন নেশাউন মহিলা কাশে এত কাপড় পরে থাকবে আর এত নগ্ন তা আমরা এখন মাঠে ঘাটে স্কুল কলেজে সব মেয়েদেরকে দেখছি তারা তো নগ্ন পোশাক পরে আছে পোশাক পরেও যার অঙ্গ প্রত্যঙ্গ জানা যায় বোঝা যায় সেটাই হল নগ্ন পোশাক তিনি বলছেন মমিলাহ মায়লা তুন রৌস না কাস নামাতিল বক্তিল মায়লা তারা পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে এবং তারা নিজেরা আকৃষ্ট হবে তাদের মাথা হবে বক্র নবী আল্লাহ যে তারা জান্নাতে যাবে না তারা জান্নাতের সুগন্ধিও পাবে না তাহলে আমরা যারা সমাজে এইভাবে চলছি তারা কি শিক্ষিতা নারী সম্মানিত দর্শক মন্ডলী আসলে আমরা বলতে চাচ্ছি যে আল্লাহ আল্লাহতালা বলছেন নিশ্চয়ই উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ সম্মানিত দর্শক মন্ডলী আমরা তো নিজেকে শিক্ষিত মনে করছি তাহলে আমরা উপদেশ গ্রহণ করছি না কেন আমরা ভালো এবং মন্দ এটা বুঝতে পারছি না কেন আমরা শহীদ মিনার তৈরি করলাম শহীদ মিনার তৈরি করে ওতে ফুল চড়াচ্ছি এবং দেশের ছেলেমে জুতা স্যান্ডেল খুলে দেশে এদিন সেখানে ফুল চাপাচ্ছে আমরা পহিলা বৈশাখ দিন পালন করছি সব কাজকর্ম বন্ধ করে একবারে পাকুর গাছের নিচে গিয়ে পান্তা ভাত খাচ্ছি এটা কেমন তাহলে কি এটা বিদ্ধের পরিচয় একদিন কাজ করলে মানুষ কত কাজ করবে সারা দেশে যদি নারী পুরুষ একদিন কাজ বন্ধ রাখে তাহলে দেশের কত ক্ষতি এটাকে আমরা কোনোদিন হিসেব করেছি সেটা বাদ দিয়ে কাজ করছি তাহলে কি আমরা নিজেকে শিক্ষিত মনে করতে পারি আল্লাহ আল্লাহতালা বলছেন নিশ্চয় শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে তা আমরা যদি শিক্ষিত হই তাহলে এমন কাজ যেটা জাতির জন্য কোনো করলেন আনে না সেটা কেন করছি সম্মানিত দর্শক মন্ডলী আমরা জানি যে সুদ হারাম ঘুষ হারাম তা আমরা রাত দিন এটা ভক্ষণ করছি কি করে তাহলে কি আমরা নিজেদেরকে শিক্ষিত মনে করি না আল্লাহতালা বলছেন নিশ্চয় উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ একজন মেয়ে বোরখা পরে আছে নখ বড় আছে হাতে একজন মানুষ দাড়ি চেঁচে রেখেছে একাধিক যে দাড়ি বড় করতে হবে নবী করিম সাল আলী আসাল্লাম বলেন যে নবীগণের বৈশিষ্ট্য দশটি তার এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এ ফৌল দাড়ি বড় করা আল্লাহ রাসোল্লের একাধিক সহিহাদিসের বিরোধী হয় अल्लाह रसुल दाढ़ी बड़ करू सारेब मुछ कटे फल अजफार नख कटे फिलदा जो सवार नख बड़ो आज एक मे बरखा पड़े आख बड़ आखे नईल पाल देवा आज इ खस्टान नारी वैशिष्ट्य हम नैल पालिस देव और मुसलिम नारी वैशिष्ट्य नखे मेहेदी देवा সম্মানিত দর্শক মন্ডলী মুসলিম বোন আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনাদের হাতে যদি নখে নেল পালিশ দেওয়া আর মুসলিম নারীদের বৈশিষ্ট্য হবে নখে মেহেদি দেওয়া দেওয়া জরুরি দিতেই হবে জনকে একজন মহিলা রাসুলের নিকটে একটা পত্র নিয়ে গেলেন আল্লাহ রাসুল কে পত্রটা দেওয়ার সময় তাল্লা রসুল বললেন যে হাতটি পুরুষের না সে হাতে মেহেদি দেওয়া ছিল না আমরা শুনেছি যে আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েই ছিলেন পায়ের নখে মেহেদি দেওয়া হবে না এগুলো কথা ঠিক নয় এটা বোঝার ভুল দাড়ি পেকে গেলে তাকে মেহেদি ব্যবহার করতে হবে সুল বলেছেন ঠিক নখেদ বগলের লুম উঠিয়ে ফেলো হালাকোলাচের লুম পরিষ্কার করো উর্ধে টাইম ৪০ দিন চল্লিশ দিন পার হয়ে গেলে নারীও পাপী হবে পুরুষ ও হবে যে কোনো যে কোনো উপায়ে আমাদেরকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে আল্লাহ কবুল করুক আমরা বলতে চাচ্ছি যে আমাদের বহু নারী পুরুষের নখ বড় নখ তাহলে কি আমরা শিক্ষিত নই বিষয়টা কেমন আমরা অনেকে দেখছি যে রাস্তা ঘাটে বসে গান বাজনা নিয়ে মত্ত আল্লাহ রসুল বলেছেন যে গান বাজনা হারাম আমরা সবসময় গান বাজনা নিয়ে মত্ত সম্মানিত দর্শক মন্ডলী আপনার ছেলে আপনার মেয়ে আপনার বোন আপনার ভাবি আপনার ভাই দেখেন সবসময় গান বাজনা নিয়ে মতো অথচ আবদুল্লা উমার বলছেন যে আল্লাহর নবী তার দুই কানের ভিতরে আঙ্গুল ঢোকালেন বাজনার শব্দ শুনে এরপরে তিনি দূরে সরে গেলেন এরপরে বলছেন যে আবদুল্লাবিন উমার তুমি কি বাজনা শুনতে পাচ্ছ আবদুল ইবনে উমার বলছেন জি না আল্লাহ নবী এখন আর আমি শুনতে পাচ্ছি না তখন আল্লাহ রসুল বলেন আচ্ছা ঠিক আছে এরপরে তিনি তার দুই কান থেকে আঙ্গুল সরিয়ে নিলেন सम्मानित दर्शक मंडल प्रत्येक अगचरेस्त शिक्षित नई विषय कम्लाह तला निश्चय उपदेश ग्रहण कर शिक्षित मानूष আমরা কি শিক্ষিত নই আমরা উপদেশ গ্রহণ করি না কেন সম্মানিত দর্শক মন্ডলী আমাদের কাছে যে বিদ্যা রয়েছে সেই বিদ্যা মূলত বিদ্যা নয়। এটা হচ্ছে হচ্ছে অজ্ঞতা তাই তো আল্লাহর নবী বললেন যে মনকানা তালিমাহা ওয়াদাহ ফাহানা তাদিবাহা ফালাহু আজরান কারো যদি বাড়িতে কাজের মেয়ে থাকে দাসী আমরা কাজের মেয়ে ধরি কাজের মেয়ে যদি থাকে তাকে যদি শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে তার জন্য ডবল নেকি। কি দর্শক মন্ডলী আমরা এখানে বুঝতে পারছি যে সব শিক্ষা সুন্দর নয় সব শিষ্টাচার সুন্দর নয় যেই শিক্ষা আমাকে হালাল হারাম পার্থক্য করে বুঝিয়ে দেয় না যেই শিক্ষা আমাকে কল্যাণ অকল্যাণ বুঝাতে পারে না যেই শিক্ষা আমাকে সবসময় অন্যায়ের সাথে জড়িত থাকতে বলে সেই শিক্ষা কখনো শিক্ষা নয় এটা হয় না যেই আদর্শ আমাকে কল্যাণ দিতে পারে না সেটা আদর্শ নয় যেমন মোবাইলের রিং হলে আমরা অন করে বলি হ্যালো এটা একটা আদর্শ আমরা অনেকেই অন করে বলি কে কি বলছিলেন ভাই আদর্শ এটা একটা বিদ্যা আর একজন নারী একেবারে উন্নত মানের একটা সে ডিগ্রি নিয়ে দেশে নগ্ন হয়ে ঘুরছে তার তো মুখ দেখলে পাপ হয় হাত দেখলে পাপ হয় চুল দেখলে পাপ হয় শরীর দেখলে পাপ হয় পা দেখলে পাপ হয় তার গোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু সম্মানিত দর্শক মন্ডলী তাহলে কি আমরা বলবো তার কাছে বিদ্যা আছে শিক্ষা আছে এটা তো নয় তা তো হয় আল্লাহ বলছেন নিশ্চয় শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করেন তো আমরা তো সব সময় অন্যায়ের সাথে জড়িত আমরা কি আল্লাহকে ভয় করি কই আমরা তো মনে করছি যে আমরা শিক্ষিত মাস্টার ডিগ্রি পাস করেছে আপনার ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে আপনার মেয়ে হাইকোর্টের জজ সুপ্রিম কোর্টের জজ তো আপনার ছেলে কি শিক্ষিত যদি অন্যায় করেন যদি অন্যায়ের সাথে জড়িত থাকেন তো আল্লাহকে ভয় করেন না তাহলে কি এটা শিক্ষা হলো কোনটা পাপ কোনটা নেকি নে বুঝতে চান না আমরা এত জানছি যে সে খুব বড় শিক্ষিত মানুষ আল্লাহ বলছেন বিদ্যার গুণ বর্ণনা করতে চাচ্ছি যেই বিদ্যাতে ইহকালে কল্যাণ পাওয়া যাবে পরকালে কল্যাণ পাওয়া যাবে সম্মানিত দর্শক মন্ডলী ওই বিদ্যায় আমরা খুঁজে বের করি যে বিদ্যে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে भलो बुजे के अर्जन कर सन्तुष्ट करते चाहिए जानत क्या जहां नाम बाँचते चाहे कबुल कर सुभनदीका আপনার আপনার করতে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক बारे इमेल कर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 और णीय और बर्जन्य प्रति सोमवार मंगलवार रत साढ़े नटाय पुन सम्प्रचार सकाल आठ टाय बांगे पीस टी बांगलाय